তা বড় লম্বা আশা আশা খুব দীর্ঘ আশা খুব লম্বা আশা হওয়া সম্পর্কে মানুষের আশা আকাঙ্ক্ষা খুব বেশি এটি হচ্ছে অধিকাংশ মানুষের স্বভাব সে সম্পর্কে ইসলামের आदेश हे मानुष आशा के खाट राखे आशा खूब उच्च आशा ना खूब बड़ बड़ लम्बा आशा ना कर आशा के खूब शर्ट रात बस आशा उचित ना समय निजे हाथ नहीं क्या मत चले आत उच्च आकांक्षा ना करा उचित तब एके बारे आशाहीन हवा उचित न कारण मानुषि आशाहीन हो जाए बेचे थकते मानसिक शांति पाने अशांति भोग करब পৃথিবীতে আজকাল মানুষ প্রত্যেকে বেঁচে আছে আশায় তাহলে আশাকে খাটো করা আশা হীন হয়ে যাওয়া নয় আর শরীয়া আশা করবে না খুব লম্বা করবে না যে এই করবো সেই করব এত বেশি আশা করবে না লম্বা আশা আকাঙ্ক্ষা উচ্চ আকাঙ্ক্ষা আর একেবারে আশা আকাঙ্ক্ষাকে ছেড়েই দিবে এমনটা করবে না বরং যত যত পারবে আশাকে কম করবে ছোট করবে খাটো করবে आ, आशा छोट करते दुनिया जा बड़ बड़ पैसा वाला बड़ बड़ राजा, राजा। खाली हाथी चले गांा किए आसल तो हे इमान सतम नहीं जा तरज दीबीज कथा स्मरण আখেরাত সম্পর্কেবল জীবনটা যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো মুক্তি দেওয়া হল ঔধ খেলাল জান্না এবং জান্নাতে দাখিল করানো হল ফাকাদ ফাজ সেই ব্যক্তি হচ্ছে সফল কাম জান্নাত পাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচতে পারা এটি হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য আর এর জন্য কাজ করা উচিত এর জন্য আমল সুন্দর আর পার্থিব জীবন হচ্ছে প্রতারণার সামগ্রী মাতা মানে সামান বা সামগ্রী আর গরুর মানে ধোকা প্রতারণা ধোকার সমান দুনিয়া ধোকার কিছুই না কিছুই থাকবে না আল আয়াত নম্বর একশো পঁচাশি महानल्लाहर आकांक्षा तरफ आकांक्षा मन शीघ्र तीन तरफ दुर्गति शीघ्र ही, ही जी দুনিয়া যদি আল্লাহর আজাদ আর যদি সংশোধন না হয় যদি পার্থিবের যেসব ধাক্কা খায় তা দিয়ে সংশোধন না হয় তাহলে মরলেই জানতে পারবে ফসাফল অচিরেই জানতে পারবে রহমতুল্লাহ আলাই চতুর্থ খালিফা আলী রাজি আল্লাহ তক্তি নখল করেছেন সুন্দর করে শুনিয়ে দিন সময় ঘনিয়া আসছে পৃথিবী ধ্বংস হর তাহলে দুনিয়া পিঠ দেখিয়ে চলে যাচ্ছে ওর তাহালাতিল আখেরা মোকবেলা এবং আখেরা সামনে এগিয়ে আসছে পরকাল সামনে এগিয়ে আসছে আমাদের বয়স यातुरा जीवन चले आदि मिनह बन प्रत्येक दुनिया जीवन सन्तान रही है और परकाल सन्तान रही मानसर করেছেন দৃষ্টান্ত পেশ করেছেন দুনিয়া এবং আখেরাতের আলী রবি তোমরা আখেরাতের সন্তান হয়ে যাও তোমরা আখেরাতের সন্তান হয়ে যাও আল্লাহ পার্থ বাচ্চা হইয় না আমার সহজ সব সাধারণ ভাষা একবারে দুনিয়ার বাচ্চা পয়সার বাচ্চা বলে না এরা পয়সার পয়সার জন্মা পয়সার বাচ্চা তো পয়সার জন্মা দুনিয়ার জন্মা না হয়ে দুনিয়ার বাচ্চা না হয়ে আখেরাতের বাচ্চা হয়ে যাও আখেরাতের সন্তান হয়ে যাও ফাইনাল ইয়া আমালা হিসাব কর্ম রয়েছে না ওইসবাতে আস সেই কথা মনে পড়েছে সেই কালের খুদবা পড়তাম বা দেখতাম কখনো কখনো এই জুমলাটি আলী রাজি আল্লাহ ওতে আছে ফাইনাল ইয়মা আজকের জীবনে মানে পার্থিব জীবনে দুনিয়াতে আমলুন ওয়ালা হিসাব আমল আছে হিসাব নেই যা করেছেন কর্মকে হিসাব নেওয়ার আছে আজকে সারাদিন আপনি যা করেছেন কেউ হিসাব নেবে আমি যা করেছি কেউ হিসাব নেওয়ার আছে কেউ হিসাব নেবেন এমনকি আল্লাহ হিসাব নিচ্ছেন না দিয়ে রেখেছেন ছাড় দিয়ে রেখেছেন হিসাবন ওয়ালা আমল আর কালকে মানে মৃত্যুর পরে হিসাব হবে আমল থাকবে শুধু হিসাব হিসাব দাও হিসাব দাও কোন কর্ম নেই কর্মের ক্ষেত্রে শেষ হয়ে গেছে তাহলে হচ্ছে কর্মের ক্ষেত্র হিসাবের ক্ষেত্র হিসাব নেবে না আর যখনই আখেরাত মরণ যখন হয়ে গেল তখন শুধু হিসাব দাও আর কর্মের কোন একবার চতুর্ভুজ দাগ টানলেন লাইন চতুর্ভুজ চতুর্ভুজ তো বুঝছেন না লম্বাই হোক সমান হোক যাই হোক কিন্তু চারকোনা মোরব্বা বলে এইটাকে মুসাল্লাস বলে ত্রিভুজ তিন কোনা যদি হয় তাহলে সেটাকে মুসাল্লাস বলে আর মোরব্বা আরবা থেকে তার কোনা যদি হয় তাহলে একটি বলে মোরাব্বা নিস চার কোনা একটি লাইন থানলেন বা ডাক থানলেনা খাত্তান ওয়সা মধ্যখানে একটি ডাক থানলেন আর সেই দাগটি দাগ টানলেন হোতাতান কয়েকটি দাগ এগুলি একাধিক দাগ ছিল কমপক্ষে তিনটি কারণ জামা যখন বলা হয়েছে আর সর্বনিম্ন জামা হচ্ছে তিনটি কারণ আরবি ওয়াহিদের পরে তার বছরের পরে দুই আছে তারপরে জামা যেমন কমপক্ষে তিনটি তিনটি পাঁচটি সাতটি আটটি দশটি এইরকম দাগ জান ছোট ছোট ওয়াসাত যে মধ্যে রয়েছে তার দিকে বললেন হাজ আল এ হচ্ছে মানুষ এ হচ্ছে মানুষ একটি দাগের দিকে দেখ ইশারা করে ইঙ্গিত করে বললেন যে হচ্ছে মানুষ ওয়া হাজা আজালুহ আর এটি হচ্ছে তার মত মহেতুন বেহি যা তাকে চারিদিক থেকে ঘিরে রয়েছে তাহলে করে চতুর্ভুজ যে তার কোন দিয়ে সেটি হচ্ছে তার আশা আকাঙ্ক্ষা আল আরাজ আর ছোট্ট ছোট্ট যে দাগগুলি রয়েছে মধ্যখানে তার গায়ে লেগে মধ্যখানে ওই মানুষের যে দাগটি তাতে এগুলি হচ্ছে আর মানে আপদ বিপদ বিপদ আপদ পৃথিবীতে যা আসে কখনো উন্নতি কখনো অবনতি এসবগুলি ভালো মন্দ যা পৃথিবীতে আসে কেউ কেউ বলেছেন আড়াল ভালো মন্দ যা কিছু হয়ে থাকে আল্লাহ তা আর কেউ বলেছেন আড়াল মানে শুধু বিপদগুলি বালামসিবতগুলি কখনো অসুস্থ হওয়া কখনো অ্যাক্সিডেন্ট হওয়া কখনো টাকা পয়সা হারিয়ে যাওয়া চুরি ডাকাইতি হওয়া কখনো অপদস্থ হওয়া বিভিন্ন রকমের বালামসিবত এই যে ছোট ছোট ডাক গুলি রয়েছে এগুলি বালামসিবত বিপদ আপদ ফাইন আহ এই যে বিপদ আপদ আসলো একবার ডাকাত ধরলো মরতে মরতে বেঁচে গেলেন ডাকাত হাত থেকে আরেকবার চোর চোর করতে আসছিল টাকা পয়সা নিয়ে গেল কিন্তু বেঁচে গেলেন আবার গাড়ি পাল্টে খেলো বেঁচে গেলেন হ্যাঁ আরেকবার ধাক্কা লাগলো বেঁচে গেলেন আরেকবার একটা গাড়ি চড়তে যাচ্ছিল আর হাঁটছে না আবার বেঁচে গেলেন একবার অসুস্থ হয়ে বিছানে এত বেশি জ্বর যে মরমর অবস্থা বেঁচে গেলেন একবার হাই প্রেসার হয়েছিল একবার হার্ট অ্যাটাক হয়েছিল গেলেন এগুলি হচ্ছে সব আরব হচ্ছে বিপদ আপদ এগুলি কি করে একটি যদি তাকে উপেক্ষা করে একটি বিপদ আপদ আসলে গেল মরলো না সেই মরলো না দংশন করা বিষক্ত জীবজন্তু যদি দংশন করে মানে বিচ্ছু তাকে নাহাস বলা হয় এক বিপদে গিয়ে যদি তাকে ছেড়ে দেয় এই বিপদ তাকে মারলো না মারল না কিন্তু সেই বিপদ দ্বারা সে তার মরণ হলো না হাসে হাজ আর একটি বিপদে সে তাকে দংশন করে বিভিন্ন রকম হয়তো জি এইভাবে ওই যে বিপদগুলি রয়েছে মানুষের ভাগ্যের লিখা বার করে তাকে দংশন করতে থাকে একবার বেঁচে গেল আরেকবার দংশন করলো আরেকবার বেঁচে গেল আরেকবার দংশন করো আরেকবার বেঁচে গেল এইভাবে হয়তো একবার এমন ভাবে দংশন করলো বিপদে যে ওই বিপদে মারা গেলো অথবা সমস্ত বিপদগুলি যত বিপদ আপদ ছিল সবগুলিতে সে বেঁচে গেল ধংসন তো করল কিন্তু এটি সে মরলো না হ্যাঁ কি মত মরলো বয়সে বার্ধক্য রোগে গিয়ে মরলো আর অনেকে আছে এই বিপদ আপদে পড়ে বয়স ত্রিশ পঁচিশ গিয়ে মরে গেল জি বুঝতে পারছেন হাদিস আনাসিন মালিক রাজি আল্লাহ বর্ণনা করেছেন আরেকটি এই হাদিসম খুদুত্নাল কয়েকটি ডাক জানলেন ফকাল হাজাল আমল এটি হচ্ছে আশা আজল এটি হচ্ছে তার মত दाग तो दूर दागे पीलो ना मैं तरह लक्ष्य उद्देश्य बड़ बड़ आशा छो ग्रामे मानु तो डिस्ट्रिक्ट डिस्ट्रिक्ट चले ढका बड़ो सीटी बसबाश करब এখন বাড়িঘর তৈরি করে নিয়ে জমিটা কিনে রেখেছি বাড়ি তৈরি করবো বাড়ির ফাউন্ডেশনটা দিয়েছি বাড়িটা কমপ্লিট করব আর এখান থেকে গিয়ে বাড়িতে বসবো আর নিচে দোকান হবে আর এই করব কত খেয়ালি পোলাও পোলাও পাকাচ্ছে না ওই ঠাঁড়িতে ঠে গেল পোলাও এই যা হল খাতুল নিকটের ডাকটি চলে আসলো অর্থাৎ মত তার আজল চলে আসলো তার আজল চলে আসলো আজাস্তা খেরোনা মুন যখন আজল চলে আসবে তখন সামান্যতম বিলম্ব করা হবে না আর আগেও হবে না মত আগেও আসবে না শত্রু থাক না কেন জীবনে মতের সময় না যে যদি এই কাজটি না করতো তাহলে মরতো না বন্ধু বান্ধবরা অনেক সময় কোনো ব্যক্তি মরে গেলে লোকটি বড় ভুল করেছে যদি এরকম কাজ না করতে যেত খামাখা ড্রাইভিং করতে গেল কি প্রয়োজন ছিল অন্য চাকরিও পাছিল ড্রাইভিং করতে গেল গিয়ে মরলো না তৎপর না হ্যাঁ এই হতো যদি এই করতাম না তাহলে এই হতো না এইসব কথা বলা যায় না আর কি ডাকলা আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং বিপদ যা আসার আছে তা আসবে যথাসাধ্য আপনাকে হওয়াজ থাকতে হবে আল্লাহকে নারাজ করতে হবে না মানুষ যদি সৎ পথের উপর থাকে ডান খায়রাত করে আল্লাহর কাছে দোয়া করে তবা ইস্তেক ফার করে বালা মুসিবদ থেকে বালা মুসিবদ আসলে উদ্ধার পাবে এইরকম আশা রয়েছে করানি বাহাদিসে সুতরাং সেই মোতাবেক আমল করবে কথা বলি তোমাকে বুঝতে পারলেন তবা ইশতেক ফার করলে আজাব্দুরহায় দান খাই করলে আজাব্দুরহায় ইমান এবং সৎ আমলের উপর থাকলে আল্লাহর তকল ভরসা রাখে আল্লাহ তাহলে আল্লাহ মানুষের ভরসা করিয়েন না চাকরির উপর ভরসা করিয়েন না আপনার সুস্থতার উপর ভরসা করিয়েন না আপনার এই ভাবেন না যে আমার শ্বশুর একটি মেয়ে বা নেই আছে আর এখান থেকে গেলেই কি হবে শ্বশুরের আছে সে আছে শ্বশুরের জমি জায়গাগুলো আমরাই পাবো এগুলো হচ্ছে গাহরুল্লাহার ভরসা করা আল্লাহর তবাক করার পরিপন্থী খবরদারা কখনো না হ্যাঁ আসতে পারে এরকম বিপদ খবর আসতে পারে জি কখনো না অনেক টাকা পয়সা ইনকাম করে আমার এত টাকা ব্যাঙ্ক ব্যালেন্স আছে খবরদার এসবের উপরে ভরসা করবেন না কারণ এখানে এক লোক ছিল যার গল্প আমি শুনেছি বহু টাকা ইনকাম করেছিল কত লক্ষ রয়েছে লহ লক্ষ ব্যবসা যেগুলি করেছিল আর সব টাকা তার বিবির অ্যাকাউন্টে পাঠাইত এখানকার আর হঠাৎ করে কার সাথে হয়ে গেছে টাকা পয়সা সব নিয়েই উধা হয়ে গেছে সুতরাং আল্লাহ ছাড়া কারোর ভরসা আল্লাহ রাখতে হবে আপনার হেফাজত করে আপনার ধর্ম সম্পদের হেফাজত করে আপনার সুস্থতার হেফাজত করবে শরীরের হেফাজত সব হেফাজ করবে আর যখন মত আসে তখন তো আসবে বিপদ আপদ বিপদ থেকে আল্লাহ ভরসা রাখা বাবু মানবালা পাকাত আল্লাহ এলে অমরে রহমতুল্লা বলছেন এই অধ্যায় হচ্ছে ওই সব লোক সম্পর্কে যারা ষাট বছর বয়সে পৌঁছে গেল जरा षाट बस बकत आजारल्लामरे बसमी तरजुहत शेष अजुहतना समय पाय चिंता करेषर थे ओजर मान हम आपत्ति अजुहत जैसे बोल मानजर के, के शेष আল্লাহর মানে যথেষ্ট বয়স পেয়েছে বয়স পেয়ে গেছে বয়স কত ছিল তেষট্টি আখারের বয়স কত ছিল উমারের বয়স কত ছিল তেষট্টি তেষট্টি বছর তাদের ইন্দেকাল হয়েছে ষাট বছর বয়স পেয়ে যাওয়া মানে যথেষ্ট সময় পেয়ে যাওয়া চিন্তা করার জন্য মানুষের জ্ঞানের আরবাইনা থানা যখন মানুষ তার পকতাই পৌঁছে যাবে আর তার বাখ্যায় আল্লাহ নিজে বলছেন অবালাগ আরবাইনা খানা অর্থাৎ ৪০ বছর বয়সে পৌঁছে যাবে এজন্য দেখা যায় যে ৪০ বছর পর্যন্ত অনেকের একটু বাচ্চা বুদ্ধি থাকে দূরদর্শিতা অনেক সময় অনেক সময় হঠাৎ করে ঠান্ডা মেজাজ ধীর স্থির ভাবে চিন্তা করার মতো যোগ্যতা হয়ে যায় দূরদর্শিতা অনেকটা চলে আসে হ্যাঁ যে পরিপূর্ণতা পরিপক্কতা আপনি যে ভাষায় দিয়ে বলেন অনেক কিছু আসে হাতায় যাব লাগা শুদ্ধ হব লাগা আর বাহিনাস না ছাব্বিশ পরে আমাকে শুক্রিয়া দেয় জানি আমার বেশি শুক্রিয়া দেয় করা তফিদা হয়তো এখনো হয়নি কিন্তু তখন বেশি বেশি স্মরণ আছে আর বয়স বেশি সময় নেই জীবনে চল্লিশটা বছর চলেই গেছে আর কতদিন বা সময় আছে নবী সাল্লা আল্লাহ বছর দিয়েছেন আবুবাকি দিয়েছেন অমারকে তেষট্টি দিয়েছেন তার বয়স কয়েক বছর তেত্রিশ বছর অনেকের তেইশ বছর পঁচিশ বছর এই বিদেশে সৌদি আরবে গেল চাকরি করতে এসে তাহলে আর সময় কতটুকু বা আছে তো সামনে দেখতে দেখতে চলে যাবে কখন বছর বয়সে সাধারণত ছেলে মেয়েদের বাবা হয়ে গেছে আর ছেলে মেয়ে বড় হয়ে গেছে ছেলে মেয়ের জ্বালা যে কি হয় তাও বুঝতে শিখে নিয়েছেন মানে একেবারে নাবালক ছেলে মেয়ে যাদের একটু কম কিন্তু দশ বছর বারো বছর তেরো বছর চোদ্দ বছর ছেলে হয়ে গেলে তখন হয়তো আপনাকে জেগেছে আহ আমি আমার বাবা মার কি হক আদায় করেছি কতটুকু আমার বাবা মা আমার জন্য কষ্ট করেছে আমাকে এরকম করে মানুষ করেছে আর আমি কত মেহনত করলাম ছেলেগুলি একটু মানুষ করতে পারলাম না তখন খেয়াল আসি এই আল্লাহ বলেছেন যে চল্লিশ বছর বয়সে পৌঁছে গেলে তখন কি করে বলে আল্লাহ আল্লাহ তার সুক্রিয় আদায় করো তহী দাও যে আমার মাতা পিতা আমাকে এরকম করে মানুষ করেছে আমি কিভাবে মানুষ হয়ে গেছি আর একটা ছেলে মানুষ করতে যে বাস্তব অভিজ্ঞতা এখন প্র্যাক্টিক্যাল অভিজ্ঞতা এদের প্র্যাক্টিক্যাল অভিজ্ঞতা নেই শুধু শুনে শুনে একই এক কটা স্তর আছে জানেন মানুষ করতে খুব কষ্ট হয় শুনছেন পড়ছেন এলএম হয়েছে কিন্তু এলএম হয়েছে বাস প্রাথমিক পর্যায়ে আছেন তারপরে ছেলে মেয়ে এখন চোখের সামনে দেখছেন আর মানুষ করছে কিছু কিছু কষ্ট বুঝতে পারছেন এখন তখন বুঝতে পারছেন যে না রে ভাই বহন আর লালন পালন তারপরে ছেলে আরো বড় হয়ে গেছে আর দুটো না এখন পাঁচটা সাতটা ছেলেমেয়ে হয়ে গেছে আর তা বড় হয়েছে তারপরে বাঁকা চলতে লেগেছে এখন আমাকে অনেক সময় আমাকে হয়তো এত আদর্শ শিখিয়েও মনে হচ্ছে যে আমাকে কেয়ার করতে চায় না তখন কি হচ্ছে হাক্কুল এখন প্র্যাকটিক্যাল এখন কত মেহনত লাগে পরিশ্রম লাগে আর আমার বাবা আপনার বাবা কত মেহনত করেছে আমাদের পিছনে তো স্মরণে আসে আয়টা সাধারণত বয়স পার হয়ে যায় না তো বাবা মায়ের কথা বেশি স্মরণে আসে ও আল্লাহ একটি আয়াত নিয়েছেন সুরে ফাতে আয়াত নম্বর সৈত্রিশ বলছেন এতটুকু সময় দিই যেতে পারে এক বছর দুই বছর আল্লাহ এই যুবক হয়েছিলাম আমি তো এতটা বুঝতাম না আশেরাত পরকাল এতটুকু জ্ঞান হয়নি এক দু বছরের কথা তো না এই অজর কইতে পারেন যে আঠারো বিশের বয়সে বয়সে আল্লাহ আমার এগেছি अजुहतार्ञान विवेक बुद्धि पा पक्का हारे बीस बच्चे समय सूचक अनेक जीवन उत्थान पतन आपसे सुख दुख विभिन्न स्तर दिए तुम अतिक्रम करतिक्रम करो सुख कखो दुख কিভাবে রুজি রেজি খাঁসেল হয় কখনো কষ্ট কখনো সুখী এগুলো থেকে আমরা এর মধ্যে কত শিখার সুযোগ আল্লাহ শিখার সুযোগ এসছে তারপরেও যদি কেউ নামাজ না ধরলো তারপরেও সংশোধন করলো না কি দা তারপরে কি আল্লাহর কাছে ওজন চলবে উপদেশের জন্য যথেষ্ট ছিল যা নাজির ওপরন্দ তোমাদের কাছে সতর্ককারী আগমন করেছেন অর্থাৎ নবীদের যখন যত সিলসিলা ছিল যতদিনা ছিল তখন নবীগণ এসেছেন নজির নবীগণ আর নবীদের সিলসিলা যখন বন্ধ হয়ে গেছে শেষ নবী মোহাম্মদ বক্তব্যের মাধ্যমে লিখনির মাধ্যমে ক্যাসেটের মাধ্যমে আজকাল তো আলহামদুলিল্লাহ পৌঁছার জন্য মানে দাওয়াতি উপায় উপকরণ আরো পর্যাপ্ত পরিমাণে। বিভিন্ন রকম বহুমুখী যেটা হয়তো বিগত কালে ছিল না যা নজির তোমাদের কাছে তোমাদেরকে কি কি যে নামাজ পড়তে হবে বাবা মা বলেছেন নামাজ পড়ার কথা হ্যাঁ ওস্তাদ বলেছেন নামাজ পড়ার কথা গ্রামের মুরব্বুলে বলেছেন নামাজ পড়ার কথা বড়রা বলেছেন আলিম আলমারা বলেছেন তাদের কাছে দিনের আওয়াজ দিনের উপদেশ দিনের বক্তব্য দিতে যা কোমর নাজির তোমাদের কাছে সতর্ককারী এসেছেন সুতরাং কালকিয়ামে আল্লাহ বললেন এই কথাটি আল্লাহ সম্মোধন করে বললেন পাপিস্টদেরকে অপরাধীদেরকে কালকীয়তে যে তোমাদেরকে কি এতদিন বয়স দিন যাতে উপদেশ যারা নিত তারা নিতে পারত তোমরা যদি উপদেশ নেওয়ার মতো লক্ষ্য হতে তুমি নিতে পারত এবং উপরন্ত তোমাদের কাছে সতর্ককারী আমার পক্ষ থেকে ফাজুক সুতরাং তোমরা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ের জহত বা এই বিষয় বক্তব্যের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে উপদেশ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নোট করে রাখেন আয়ত নম্বর আপনারা দেশে কি আপনারা এক এক এলাকায় নিজেরাই হয়তো দায়ী দিনের কথা মানুষকে বলবেন বেনামাজি দিকে উপদেশ দেবেন আছে ছোট ভাই আছে বাবা মা অনেকের বেনামাজি আর কতদিন অন্যায় করবেন উপদেশ দেওয়ার মতো কি আল্লাহ সময় সুযোগ দেয়নি যথেষ্ট আল্লাহ সময় সুযোগ হাদিস দেখুন আবু হের আল্লাহ তাল বলছেন আনীন সাল আলিয়ালাম নবী করিম সালাহাম থেকে বর্ণনা করেছেন আল্লাহ ইমরিন इमरियन मान मानस नियतिसमेन मानवियन मान मानस मानुषे आल्लाजुहत बुजुद पाय अजुहत के आल्ला खत्म शेष कर दिएू जार मृत्यू समय केल्लालम्ब कर बल्ला ठाट बच्चर बयस पर्त पह मरण आसानी बच्चों दीर्घ बच्चर मजार यदारेजोग पायर आल्लाजर खत्म कर तबा कर सूझ पाय आल्ला ग्रहण करबा द्वितीय हदिश সৈয়দ বিনোসয়াবি বর্ণনা করছেন সঈদ বিন্দার নেতা শ্রেষ্ঠ ছিলেন সবাই শ্রেষ্ঠ বলছেন আবুহন করিম সাল্লাম সম্পর্কে আবু হর বলছেন সমেত রসুল্লাহুল নবী করিম সাল্লামকে আমি বলতে শুনেছি লাইজ কলবুল কবির সাবনিস वृद्धर बुड़ो दे कविर मान्धा बुढ़ो बुड़ो व्यक्ति दे बृद्धि बस बुड़ो हाड़ पे गामा जड़ोजे दुटी क्षेत्र से हब्बीर दुनिया दुनिया मोहे भलोबा हब मैंने भारत दुनिया भलोबा आसक्ति दुनिया आसक्ति दुनिया आसक्ति कृद्ध बढ़े जाए माय ममता तरफ बेचे थोटा इनकम कर दुनिया लोक दुनिया लोक दुनिया मह दुनिया आसक्ति तर किए जत बढ़ दिखे से वृद्ध हमारे दुनिया मोह दुनिया आसक्ति जुआन हमक हम তার যৌবন সম্পর্কে উদাহরণের যে রেখা চেনে গত সপ্তাহে যত বৃদ্ধ হচ্ছে তত বড় বড় আকাঙ্ক্ষা যুবকদের অত বেশি আকাঙ্ক্ষা নেই গত সপ্তাহে কথাগুলি বলেছিলাম যে যুবক একটা যুবকের আকাঙ্ক্ষা কি এই যুবকের আকাঙ্ক্ষা যে দিয়ে সারি করবো এত পর্যন্ত এর এতদূর পর্যন্ত কিন্তু যাদের ছেলেমেয়ে তাদের হ্যাঁ অনেক অনেক দূর পর্যন্ত পড়াশোনা করার জন্য আচ্ছা তারপরে গাড়ি তার বয়সের দিক দিয়ে বৃদ্ধ কিন্তু তার কাল তার হাট তার হৃদয় যুবক এখন হ্যাঁ মনে একবারে যৌবনে যৌবনে একটা বলা হলো দুনিয়ার আসক্তি বড় দ্বিতীয় আদম আদম সন্তান বৃদ্ধ হয় ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছে আমরা বার্ধক্যের দিকে হ্যাঁ কাবেরা থেকে একটা হচ্ছে কাবেরা এক কাবেরা যদি হয় কাবেরা এক বারো এটা বৃদ্ধ হওয়ার অর্থ আর এক বড় মানে বড় হওয়া একটু পার্থক্য আছে এবং তার সাথে সাথে দুটো জিনিস বৃদ্ধি পায় সে বৃদ্ধ হচ্ছে কিন্তু তার সাথে সাথে তার দুইটি জিনিস কি হচ্ছে বা দুইটি বস্তু বৃদ্ধি পেতে থাকে এখানে এক বড় মানে বলেন বৃদ্ধি পেতে থাকে একটি হচ্ছে হব্বুল মাল ওখানে বলা হয়েছে হোক বুঝ দুনিয়া পার্থক্য আছে কি পার্থক্য আর মাল হচ্ছে আর নাম সুন্দরী রমণীর নাম হ্যাঁ ভোগ বিলাসে আয়সারামে যেগুলি বস্তু রয়েছে সেগুলির নাম আরকি দুনিয়ার মধ্যে হালালও রয়েছে হারাম রয়েছে এখন বিশ লাগিয়ে তারা বিশ্বের সব নাপাক ছায়াছি সব দেখা আর কি হয় আসক্তি বৃদ্ধি পায় বুড়ো হয়ে যাচ্ছে বৃদ্ধি হয়ে কিন্তু ধন সম্পদের আসক্তি বৃদ্ধি পাচ্ছে ও তুলুল অমর ওখানে বলা হয়েছে তুলুল আমাল উচ্চ আকাঙ্ক্ষা বড় বড় আকাঙ্ক্ষা এই করবো সেই এই সেই এখন এরা কেউ চিন্তাই করেনি যে ছেলে হলে ডাক্তার করবো না ইঞ্জিনিয়ার করবো ঠিক না চিন্তাই করেনি ওদিকে যায়নি এখন চিন্তায় কিন্তু যাদের ছেলেমেয়া হয়ে গেছে তাদের সব চিন্তা লেগে গেছে তবে যত বেশি যার অন্তরে তাকুয়া থাকবে যত বেশি যার যার দৃষ্টি নিবদ্ধ থাকবে পরকালের ওপর আল্লাহ পরলৌকিক নিয়ামতের ওপর মদ সম্পর্কে যত বেশি আগে বলেছি মদ যত বেশি বেশি স্মরণ আসবে এবং জান্নাত যত বড় করে দেখবে বড় নিয়ামত মনে করে দেখবে তত বেশি এগুলি তাৎছিল্যতা তার কাছে করব না आल्ला जाबी होकाल क्षेत्र है मतफिले बड़ बृहत दृष्टि निबधे जाननाथ ना तुम एग्री बड़े जाए खूब दुनिया बड़े जब खूब गोलमाल बेड़े जाए तुल उच्च आकांक्षा और तुल अमर चाहिए एक क्षेत्र में बृद्धि पाई दीर्घ दीर्घायु हवा दीर्घायर द्वारा आल्ला सन्तुष्टि अर्जन हासिलगा मान करना हदिसे आई कथाटी आहमूद সাহাবি ছিল ছোট বাচ্চা সাহাবি সে মাহমুদ কি বলতেন দেখেন মাহমুদ রবির ধারণা রসুল আল্লাহ আল্লাহ তিনি স্মরণে রেখেছেন বলতেন সাহাবি সত্য সাহাবি আল্লাহ রসুল এনতকালের সময় তার পাঁচ বছর পরে বয়স ছিল বয়স ছিল তো নবী করি সাল্লামের শেষ জীবনে একদিন কুলি করেছিলেন কুলি করার পরে পানি নিক্ষে করেছিলেন তো এই বরকতের জন্য আর নাবী করিমত নেই যেটা হাসিল করেনি তো নবী করিমাল্লাম ওই ছেলেটিকে তার উজুর পানি বা কুলির পানি থেকে দিয়ে বরকত দেওয়ার জন্য কুলি করেছিলেন কুলির পানিটা ফেলেছিলেন ওই মাহমুদের তো মাহমুদ তিনি বলতেন ওই কথাটি এখানে রয়েছে मज्जा नबी करीम सलिम कुली कर निक्षेप कर अदाय हिम कोल आल्ला सन्तुटिर्जन जाए सम्पर्क नहीं प्रमाण करते हैं महम्मूदी हादी नहीं এতবান বিন মালিক আনসারি হাদিফোনা এত মালিক বলছেন সকাল এবং বললেন কিামতের দিনে কোন ব্যক্তি আসবে না আসবে না কথা কমপ্লিট হইতে হবে কমপ্লিট হয়নি সেই ব্যক্তি বলল তার জীবনে লাহ ইমা পড়েছে কালেমা পড়ে সেহাওয়া হাল্লা এবং সেই কালেমা পড়ার উদ্দেশ্য তার ছিল যে এর দ্বারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব সন্তুষ্টি অর্জন করব জাতিগত মুসলমান নাই তাহলে জাতিগত মুসলমান যে নামাজ পড়লো না সে এর মধ্যে সামিল হবে না কারণ সেই কলেমা দ্বারা আল্লাহ সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি চাই না কেন আল্লাহ ছাড়া মাহবুদ নেই আল্লাহ ছাড়া বিধানে যে বে নামাজি সম্পর্কে কেমন করে বলবেন যে আল্লাহর সন্তুষ্টি চায় যদি আল্লাহ সন্তুষ্টি চায় তো নামাজের মধ্যে এবার সন্তুষ্টি আবার চাই কেউ যদি বল আমার মা আমি সন্তুষ্ট করতে চাই আসে সে পয়সা পাঠায় না তার মায়ের কাছে তার বাবার কাছে আর মাকে কি করে সন্তুষ্ট করবে শুধু মুখে বলেছে আমার মাকে হবে না কখনো না এই বেনামাজি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই না যে ব্যক্তি লা পড়লো সেই ব্যক্তি কেমন দিন আসবে না এমন অবস্থায় যে তাকে জাহান্ন বরং কি অবস্থায় আসবে ইল্লাহ হার্লাহ আলিহ্ন আল্লাহ তার উপর জাহান্নামকে হারাম করে দেবেন হাদিস থেকে এটা নয় যে শুধু কালেমা পড়ে জাহান্নাম হারাম হয়ে গেল পরমানের সাথে একটা কন্ডিশন লাগানো হয়েছে কি কন্ডিশন বেজালে অজহাল আল্লাহ সন্তুষ্টির কামনা আল্লাহ সন্তুষ্টির কামনা যা রয়েছে সেই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম হারাম করবেন আর জানা তবধারিত করবেন আর যে আল্লাহর সন্তুষ্টির কামনা করে না তার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করবেন সাব্দিকর শাব্দিকর ইয়াবি বেজালেক অজহাল্লাহ তো অজহুল্লা মানে আল্লাহর চেহারা কিন্তু ভাব অর্থ যে আল্লাহর সন্তুষ্টি কামনা করে এর দ্বারা এতটুকু আল্লাহ করতে পারবো আল্লাহর চেহারা চাই এটা তো কোনো অর্থ না এর এই জন্য আল্লাহর সন্তুষ্টি তার কাম্য আর যে ব্যক্তি যার উপর সন্তুষ্ট হয় তার দিকে সে মুখ ফিরে থাকে তার দিকে মুখ ফিরিয়ে থাকবে আমি যদি না তার দিকে দেখে দেখবে কারোর অসন্তুষ্ট থাকেন তাহলে ঠিক কিনা তাহলে সে আল্লাহর চেহারা কে চায় যে তার সামনে সে আল্লাহর চেহারা কে দেখতে পাক এইভাবে অর্থ করা যেতে পারে কি বুঝলাম ফজিলও করেছে বড় ফজিল করেছে এই মর্মে হাদিস কেতাবিতে আল্লাহ যে আল্লাহ তোমার ছেড়া কি আমার মাহবুদ নেই তুমি হচ্ছে বারহাক মাহবুদ তুমি উপাস উপাসনা করবো অঙ্গীকারবদ্ধ এর উপরে কিন্তু তার পাপ আছে নামাজ ছাড়ার লোক নামাজ পড়ে কিন্তু নামাজ পড়া লোক অন্য কাল থাকতে পারে বিশেষ করে আরব দেশে অনেক মুসলমান আছে যারা নামাজ পড়ে এই যে তারা জানে যে নামাজ না পড়লে মুসলমান থাকা যাবে আমি দেখেছি কত আরব লিডি ফিগারে তো খাই খাই মদ পর্যন্ত খাইচার জেনারিচারা আছে কিন্তু জানে যে মুসলিম কালমা ঠিক আছে তহিদ ঠিক আছে আর নামাজ ঠিক আছে আর কাবিরা গুনহার এই লোকের ক্ষেত্রে রকম যারা লোক হবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে লাইল্লাতে লিখা আছে আর এদিকে পাহাড় তার এক দাঁড়িয়ে পাল্লা চাপানো হলো লাই রাহিল যারা নামাজ পড়বে না তাদের এই দুঃসাহসিকতা কি একজন মুসলমানের রাখা উচিত বরং অন্তরে যদি দুঃসাহসিকতা থাকে যে কিছুদিন থাকবো থাকবো যাহার নামে তাহলে এটি একটি কুকুরে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে আল্লাহ তাকে জিজ্ঞেস হ্যাঁ দুঃসাহসিক নিঃসন্দেহে যাদের শির কালেমার পরে নামাজ আছে তার একদিন না একদিন জান্নাতে যাবে কিন্তু তাই বললে এইরকম মুসলমান হলে হবে না এ কি আর দাম জেলের মতো শাস্তি নাকি না ঢাকা জেলের মতো শাস্তি মহান আল্লাহ বলেন এই হাদিসের নাম কি হাদিসে যদি আল্লাহর কথা বলা হয় আল্লাহ রেফারেন্স আল্লাহ এরশাদ করেছেন আল্লাহ বলেছেন তাহলে ওর নাম হচ্ছে হাদিসে কুদ্সি হাদিস হাদিসে কুদ্সি তাহলে কিতাবুরে কাজ মহান আল্লাহ बोले हैं, माले अब्दुल ममिनारमिनार निकटान पृथ्वी साफी साफी मान अंतरंग प्रियन एक क्षेत्र व्याख्या भाष्यकारगण एक आप निकट जर मानुष मर्माहत हो जाए সেটা হচ্ছে সন্তান সন্ততি ছেলে মেয়ে বা ছোট ছোট ভাই হ্যাঁ পিতা মাতা কিন্তু পিতা মাতার সাধারণত শ্রদ্ধা ভজন তারা যদিও তাদের সেই ক্ষেত্রে মর্মাহত অবশ্যই হয় শোক তো অবশ্যই কিন্তু তারা সাধারণত স্নেহর ব্যাপারটা কিন্তু একটু বেশি এটা হচ্ছে স্নেহ শ্রদ্ধা স্নেহ আর শ্রদ্ধা স্নেহ যেখানে রয়েছে সেখানে কিন্তু বেশি মর্মাহত হয় মানুষ বাবা মায়ের ক্ষেত্রে শ্রদ্ধার দিকটা রয়েছে বলবো আর ছেলে মেয়েদের ক্ষেত্রে ছোট ভাইয়ের ক্ষেত্রে আল্লাহিনে কয়টা বিয়ে করবেন আপনি চারটা বিয়ে করেন একসাথে উসমান রাজি আল্লাহ তালানহ তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তির মেয়ে তারপরে যেদিন অম্মা করতেকাল হচ্ছে সেই দিন রাতে আর এক স্ত্রীর কাছে তিনি কি ভাবেন কোন দাস বর্তমান স্ত্রীর দাস স্ত্রী বলছে দাঁড়িয়ে ফেলতে হবে দাঁড়িয়ে রাখতে হবে রাখবে না স্ত্রী বলছে ফজরে যেতে হবে না সব সইবে স্ত্রী বলছেন হল করতে হবে না হজ করবে না কি অবস্থা আজকালকার যুগের এটি রোগ ব্যাধে स्त्री पागल आजकलार्ते नहीं हकदानीदान छा था अनुबादा अच्छा प्रिय जन केल গ্রহণ করে নিলাম মানে কবচ করে নিলাম গ্রহণ করে নিলাম মানে দিয়ে দিলাম অতপার সে নেত করল নেক নিয়োগ রাখতে হবে আল্লাহ তুমি আমাকে উত্তম প্রতিদান দিও আমার ছেলে নিয়ে নিলে আল্লাহ আমার মেয়ে নিলে আমার ছোট ভাইকে নিলে আমার স্ত্রী নিলে ঠিক আছে স্ত্রীও বলেন স্ত্রী অবশ্যই ফিরিয়ে নাহলে এই বক্তব্য নেকের নিয়ত করলো ধৈর্যের সাথে নিয়োগ কখন হবে ধৈর্য ধারণের মাধ্যমে আর ধৈর্য ধারণ করতে হবে প্রথম আঘাতের সাথে সাথে এই জন্য ধৈর্য আসল হচ্ছে কখন যখন প্রথম আঘাত লাগলো তখন প্রথম আঘাত পরে খাওয়া দাওয়া শুরু করলেন করেন আপনি কথাবার্তা বলেন লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর আরবদের মাঝে আর অন মাঝে এই পার্থক্য আমি দেখেছি আরবদের কাছে যদি মতে খবর আসে যে বাবা তোমার মারা গেছে মা মারা গেছে স্ত্রী মারা গেছে মারা গেছে বলে আলহামদুলিল্লাহ আমার দেশের মানুষ রে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ বলে আর আমার দেশের লোকেরা ইনাল বলতে জানেন ভালো লোক হলে ধার্মিক লোক ইন্দ বলে আর দুনিয়া লোকেরা ও মা গো মা গো মা গো আর বাপ গো করে অবস্থা আল্লাহ তুমি এর উত্তম প্রতিদান আর বিপদ হইতে পারে কোন ধন সম্পদ হারিয়ে যাওয়ার বিপদ হতে পারে বাড়িতে চুরি হয়েছে ডাকাতি হয়ে গেছে এরও বিপদ হতে পারে জোপারও বিপদ হতে পারে আপনার আপন ছিল তাকে নিয়ে চলে গেছে নিরীহ মানুষ একবারে দাড়ি ছিল ধরে উঠেছিল আজ তারা উঠে নিয়েছিলেন বললো তাকে বলেছি অনেক উদাহরণে রয়েছে যে কোনো মুসিবত তাহলে কি বলতে হবে ধৈর্যশীল তারা যাদের মুসিবত আসলে কি বলে ইন্না আলিল্লা আমরা আল্লাহ আমাদের মালিককে আল্লাহ রাজ এবং আল্লাহর কাছে মালিকের কাছে ফিরে যেতে হবে এখন আমার টাকা আপনাকে ধার দুই মাস পরে যদি ফিরিয়ে চাই মন বেজার করবেন না খুশি মনে দেবেন আপনি খুশি মনে দেওয়া উচিত তো আল্লাহ আপনাকে আমাকে ছেলে দিয়েছেন স্ত্রী দিয়েছেন ইত্যাদি ইত্যাদি সব দিয়েছেন আল্লাহ যদি নিয়ে নেন তো মন বেজার করা উচিত না খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন আল্লাহ আমরা আল্লাহ আমরা আল্লাহ বলার মাধ্যমে এটাই ঘোষণা যে আল্লাহ আমারও মালিক তুমি আমার স্ত্রীর মালিক আমার ছেলে মালিক আল্লাহ তুমি আমার ছেলে নিয়েছো বা মেয়ে নিয়েছো মালিক তুমি আল্লাহ তোমার জিনিস তুমি एक जन लोक एक घटना महत् मालिकी आये एक लोकर स्त्री मारा जाएक स्त्री मारा जाए स्त्री खूब भलोब खूब भलोब आगेकाल घटना आगेकाले घटना क्योंकि आगे ना विश्वास लगे घटना यह घटना शुनि सहरा तजियत करते हैं जो शांतना जी जो शुनि सारे बाड़ी ढुके दरजा बंद पे नील দেখা সাক্ষাৎ শোক পালন করছে তার কাছে মশলা জিজ্ঞেস করতে আসলে কেউ বলেছে যে ফেরস্তা মানুষের আকারে এসে তাকে জিজ্ঞেস করছে মানুষের আকারে আসে আসার পরে একটা ফটো আছে মশলা জিজ্ঞাসা কি আমার একটি হার ছিল সে হাড়টি আমার কাছে ছিল না হাড়টি ছিল অন্য লোকের তার কাছ থেকে নিয়েছিলাম প্রয়োজনে কোনো জায়গায় যাওয়ার ছিল তো হাতি নিয়েছিলাম দেন দিয়ে দিব হাতি নিয়েছিলাম তো এরকম কোন জায়গায় মেহমানি করার জন্য বা কোনো জায়গায় যাওয়ার জন্য তো হয়তো মেয়ের জন্য বা জন্য তার জন্য আমি নিয়েছিলাম হাড়টি হাড়টি ব্যবহার করবো ব্যবহার করার পরে যখন ওখান থেকে ফিরে চলে আসব দিয়ে দেবো আর দীর্ঘদিন হাড়টি থেকেছে সেও চায়নি আমিও দিন অনেকদিন পরে সে হাটটির কথা স্মরণ করে আর এসে বলছে যে দিয়ে দা আমি বলছি না দেবো না এই জন্য দেবো না থেকে ইউজ করার পরে দিয়ে দিবি বোঝা দেব না আমি দিতে চাই না সে চাই সে বলছে আমি সে হারের মালিক আমি বলছি আমি দীর্ঘদিন থেকে ব্যবহার করছি সেজন্য আমি আর না সে আমার মায়া হয়ে গেছে ফতোয়া জিজ্ঞেস করলো ফতুয়ার জবাব কি দিবে ওই যে শোকে একবার হতো দরজা বন্ধ করে নিয়েছে কারোর সাথে কথা বার্তা বলছে না সেই তোমার আচ্ছা তো আপনার স্ত্রী মারা গেছে আল্লাহ আপনাকে দিয়েছিলেন হার অলঙ্কার আপনাকে দিয়েছিলেন অনেকদিন ধরে ব্যবহার করলেন আপনি ভোগ করলেন আল্লাহ নিয়ে আল্লাহ হার আল্লাহ নিয়ে আমার মমিন বান্দা যদি তার আপনজন জন আমি কি করিনি গ্রহণ করিনি মিন আহলিদুনিয়া দুনিয়া থেকে তো তারপরে সেকের নিয়ত করলো তাহলে ছোট ভাই মারা গেল আর স্ত্রী মারা গেল বাবা মা মারা গেলো আর ধৈর্য ধারণ করলেন আপনি আল্লাহ কি দেবেন জান্নাত দিবেন বিশেষ করে ছেলে মেয়েদের ক্ষেত্রে ছেলে মেয়েদের ক্ষেত্রে আরো স্পষ্ট হাজি হয়েছে কোনো ব্যক্তি যদি ছেলে বা মেয়ে মারা যায় আর ধৈর্য ধারণ করে কারণ এখানে মানুষ দুর্বল হয়ে পড়ে ছেলে মেয়েদের ক্ষেত্রে ছেলে মেয়েদের ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে এর বাস্তব আপনাদের নিশ্চয় আছে মনে হয় আমি বিদেশে এসেছি মা বাবাকেও ছেড়ে এসেছি ভাইদেরকেও ছেড়ে এসেছি জীবনে আমি কাঁদিনি কোনোদিন চোখ দিয়ে আমার পানি আসেনি পড়াশোনার জন্য এসেছি অনেক কাঁদি স্ত্রী ছেড়ে এসেছে না স্ত্রী ছেড়ে এসেছি তখন আমার যখন মোদি এনভারসিটি আসি তখন বিবাহিত হয়ে এসেছি স্ত্রী ছেড়ে এসেছি চোখে পানি আসে স্ত্রী বলে পানি আসে সে কালছে আমার কারণ আসেন কিন্তু যখন ছেলে মেয়েদের জন্ম হওয়ার পরে যেবারই এসেছি চোখটা আমি কন্ট্রোলে করতে পারিনি আবার সব কন্ট্রোল হয়ে গেছে ফিরে আর তাকাইনি তখন যে ফিরে তাকালে অসুবিধা লজ্জার ব্যাপার ফিরে তাকাবো লোক যদি দেখবে এই যে চলতে লেগেছি আর ওই আমার তো এখন ওই রুম রুমাল দিয়ে চোখ থেকে বা মুখ ঢেকে না হলে আওয়াল আসলে আসতে পারে এরকম ভাবে এসেছি তাহলে পার্থক্য আছে আকরাম আক্রম সাল আলিয়াস্লাম তার সামনে বিবিরা মারা গেছেন মারা জানেন খাদিজা মারা গেছে খাদিজার মতো অবদান আর কারণ ছিল খাদিজের জন্য কে দেখছেন হয়তো হতে পারে কিন্তু এব্রাহিম যখন মারা যাচ্ছেন খবর পেলেন যে এখন একবার শেষ অবস্থা তো আসেনি গেলেন ছুটে ছুটে গেলেন একবারে শেষ অবস্থায় আঁকাও তার মানে আত্মা এখন বেরিয়ে যাচ্ছে অবস্থায় করে নিলেন নজির করিমসালাহ নিজের চোখের পানি আর থামতে পারলেন কেঁদে আবার আশ্চর্য বোখারি ছেলে মেয়েদের ক্ষেত্রে যে দয়াটি আছে অন্যদের ক্ষেত্রে এজন্য ছেলে মেয়েদের এনতেকালের ক্ষেত্রে যদি আরো যদি তার ইলাল জান্ন জান্নাত তার প্রতিদান রয়েছে ধৈর্য ধারণ করে মানে আমার মমিন বান্দার ওর সাথে সম্পর্ক মালে আব্দুল মমিনাজ আমার মমিন বান্দার কোন প্রতিদান নেই ইল্লাল জান্ন জান্নাতে ব্যতী রেখে যদি তার প্রিয় জনকে আমি গ্রহণ করেনি দুনিয়া থেকে আর তার উপর সেদান দাও এবং যা আমার চলে গেলো তার উত্তম বিকল্প দান করো আল্লাহ আমার ছেলে চলে গেলো এর উত্তম ছেলে দান করো আমার মেয়ে চলে গেলো আল্লাহ এর উত্তম উত্তম প্রতিদান বা উত্তম বিকল্প দান করো অধ্যায় হচ্ছে এ সম্পর্কে दुनिया सौंदर्य सतर्क दुनिया सौंदर्य देखना झापिए पड़ने सतर्काना से क्षेत्र में प्रतिजोगी थे झाँप देखा झापिए पड़ा थे क्षेत्र कम्पिटन दौड़ दे सबसे सतर्क थका उचित कारण दुनिया दुनिया सौंदर्य धन सम्पन्न कारोर अन्नयारे नाई हराम दुनिया सजसजा सौंदर्य सतर्क थका उचित निर्देश मान हिफाजत हदीस के बर्णना আবু ওবায়দা ইবনুল জারাহ কে বাহরাইন প্রেরণ করেছিলেন কি বাহরাইন কোন বাহরাইন পূর্ব এলাকাকে বাহরাইন বলা হয়তো হাসা থেকে শুরু করে কাণ তার যে সেই যুগের ইতিহাসে কাতিফের নাম আসছে তারুফের নাম আসছে তারু দারেন এগুলির নাম আসছে ইস্টার্ন প্রভিন্স বলা যেতে পারে আরেকটু প্রশাস্ত হয়েছে সালোয়া পর্যন্ত পৌঁছে গেছে হয়তো ওই দিকে জনবস্তি ছিল না এদিকে পৌঁছে গেছে পৌঁছে গেছে কিন্তু এইগুলি এলাকার কথা হাসার কথা এই জন্য আসছে বলেছেন সেখানে বাহারাইন বাহারাইনের অনেকগুলি গ্রামের একটি গ্রাম ছিল জাওয়াসা সে যাওয়াসা রাস্তার এখনো সিগন্যাল দেওয়া আছে রাস্তায় দেখেছি হাসা থেকে যেতে কিছুটা দূরে আছে ওখানে এলাকায় সেখানে গভর্নার করে মালিক দায়িত্বশীল আলাইবুল হাজরানি কে এই হাদিসের এই হাদিসে ওনার নাম এসেছে আলাইবনুল হাজরামের কিছু কারামতো দেখা গিয়েছিল এখানে স্বাধীন সঙ্গীত যখন এই এলাকায় এসেছিলেন নবিসাম কি বলছেন যে বাহারাইনে পাঠিয়েছেন আবু ওবায়দ আহকে मजुसिया तो हा दाय दिए जिजिया ग्रहण करेंसिया मुसलिम कंट्रोले मुस्लिम ग्रहण करो घोषणा करबे तुम्हारा डिस्टार्ब कर वकान रसुल्लाहुआ सलाहन रसल्लम बाहर अदिवस कर ছেন মানে সবাই তারা মুসলমান হয়নি সন্ধি হয়েছিলেন আল্লাহ এলাকার তাহলে সর্বপ্রথম গভর্নর মুসলিম গভর্নর হচ্ছেন আলাহ ইবনুল হাজরআ ফাদেমা আবু অবায়দা মালিমিন আবু অবৈদুল আবু আবাইদা কে জানেন হ্যাঁ আসারায়বাসের একজন আসরাই মুবাসের একজন आबू अबायदा देखिए अनसारो केनसार जानते पे आबू अबायदादा उद्देश्य गन सम्पद सीरा अभव মা রসুল্লাহ সাল্লাই নামাজে আল্লাহ রসুলামের সাথে তারা উপস্থিত হয়ে পড়লেন আগে ভাগে গিয়ে নামাজে হাজির সালাম্মান যখন নবিসাম নামাল থেকে সালাম ফিরলেন সালাম তার সেই সাথে সাথে দেখা সাক্ষাৎ করতে শুরু করেছে। বেশি গরজ থাকলে দেখা শেখাতে আগে ঠিক না আর যদি গরজ না থাকে তো দেখা শেখা তো করেন না ঠিক কিনা তার রাবুল নবিসামের সাথে সবাই দেখা করা শুরু করেছেন সালামালাইকুম সালামালিকামাইকুম রহমাই শুরু নবিস হাসান কিন্তু টের পেয়ে গেছেন যে ব্যাপার কি এত বেশি এই অবস্থা দেখে যে হ্যাঁ তারা কিছু আওতা নিয়ে এসেছে ওয়কাল এটা নামাজ পড়তে আসতেন না নামাজ পড়তে আসতেন কিন্তু নামাজ পড়ার পরে যে দেখা ভিড় শুরু করে দিয়েছেন একটু ব্যতিক্রম অন্যদিনে এত ভিড় হয় না এবং আবু অবাইদা কিছু ধন সম্পদ নিয়ে এসেছে এটাও মনে হয় তোমাদের কানে পৌঁছে গেছে মানে জি হ্যাঁ অবশ্যই নাম মানে হ্যাঁ বালা মানে হ্যাঁ আজল মানেও হ্যাঁ আজালিয়া রাসুলাল্লাহ অবশ্যই আল্লাহ রসুল হ্যাঁ শুনে ফেলেছে বঞ্চিত হবে না বরং যথেষ্টই পাবে তোমরা হওয়াল্লাহে এবং মনে রেখো আল্লাহর কসম করে বলছি এই কথাটি রেকাকের ক্ষেত্রে এই অধ্যায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মন রাখবেন হওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি মাল ফাঁকর আখা তোমাদের দারিদ্রতার আমি আশঙ্কা করি না ভয় করি না যে মুসলিম গরিব হয়ে দরিদ্র হয়ে না খেমে যাবে কি খাবে আমার উন্মত ভয় করি না এই যদি আমাদের যে আল্লাহ এবং তার রাসুল যা বলেছেন তা চিরসত্য ইমান আছে না আমাদের যদি আমরা মুসলিম হয় তাহলে এই মান করস সাদা কাল্লাহ রাসুল আল্লাহ সত্য বলেছেন তার রাসুল সত্য বলেছেন না কি বলেছেন মাল ফাকু আকসা আলিম এবং কসম করে তিনি বলেছেন আল্লাহ কসম করে বলছি তোমাদের দারিদ্রতার দুনিয়াকে তোমাদের জন্য বিস্তীর্ণ করে দেওয়া হবে প্রশস্ত করে দেওয়া দুনিয়ার দ্বারে এত প্রশস্ত হয়ে যাবে যে বাড়ি ঘর গাড়ি এই সেই এসি ফ্রিজ আর কত কি আল্লাহ কত প্রশস্ত করে দেওয়া হয়েছে একটা যুগ ছিল কত দূর আর যুগ আজকে থেকে কতদিন কতদিন আগে উনানব্বই নব্বই যখন মোদিন আসলাম তখন টেলিফোন ছিল না ল্যান্ড টেলিফোন কোথায় ছিলিফোন করছেন না সমস্ত যোগাযোগ চিঠিপত্র একটু পুরানো দশ বারো বছর আগের লোকেরা দেখেন সমস্ত চিঠি পত্রের যোগাযোগ তাহলে কিভাবে দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হয়েছে ওলা কি আশা আলিকম আমার ভয় লাগছে আন্তঃসা আলিকম দুনিয়া দুনিয়া তোমাদের জন্য প্রাচুর্যতা দিয়েছিলেন তখন তারা কি করেছিল ফাঁতানা ফাঁসুহা ফাঁতানা ফাঁসুহা কামা তানা ফাঁসুহা সুতরাং তোমরা যখন ধন সম্পদ খুব বেশি দেখবে তখন তাতে তোমরা এমন কম্পিটিশন আর প্রতিযোগিতা শুরু করবে বা ঝাঁপিয়ে পড়বে যেমন রিয়াল হইলে হলো ডলার হলে হলো ঠিক কিনা যারা হার হারাম হালালের বাঁচাই করে না তাদের কি রিয়াল হলেই হলো থেকে আসলে কি আর বাঁকালা চুরি করে হইলে কি আর ওই ভিসার নামে দিব দিবাই টাকা দাও কত টাকা কম ভিসা নেবে দশ হাজার লাগবে আজকাল ভিসার পিছনে এতে শ্রেণীর লোকেরা ছুটেছে টাকা দিতে চিন্তা চিন্তাই যে আমার টাকা মরবে পাবো পাবো না ঠিক না আর যারাও নিচ্ছে তাদের অধিকাংশ হচ্ছে বেইমান আত্মসাতকারী এক ব্যবসায় হারাম দুই নম্বর কথাই হারাম ব্যবসা করতে গিয়ে অনেকেই নিয়তি আছে যে টাকা নিয়ে ওদের পাবো আমি টাকা রিটার হাতে আসুক प्राचुर ध्वस कर কাছে ধন সম্পদ নেতৃত্ব এই সবের প্রাচুর্যতার কারণে ধ্বংস করা হয়েছে তারা যখন তাগুত হয়েছে সীমালকে যেমন আল্লাহ ধ্বংস করেছে তেমন তোমাদেরকে ধ্বংস করবে যেমন ধন সম্পদের পিছনে ছুটে পড়বে দেখুন আজকে ধন সম্পদের প্রাচুর্যতা গালফে চাকরি করে আর পেট ভরলো না বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার তারা স্বপ্ন এখন দেখেছে গালফেতে তখন এখন বাংলাদেশেই ছিল তখন ইনকাম ছিল পাঁচ হাজার টাকা মাস হয়তো ধ্বংসের পথ ছাড়ার কোন উপায় নেই সে যদিও কোন রকম নামাজ নামাজ একটু ঠিক রাখে তার স্ত্রী ঠিক রাখবে না তার স্ত্রীও যদি যদি ঠিক রেখে নেয় তাহলে ছেলেমেয়েরা কোনো দেহ ঠিক রাখবে না বরং এক দুই জেনারেশন যেতে যেতে खूब बेसिशंटान खूब बसंका मुस्लिम शहर ठीक कर फिलिस्त क्या अमरिका ठीक करस्त्र रख लो पर्यटन अस्त्री डाकते भलोत्क्रा ना ठीक कर চেঞ্জ হয়ে গেছে ওই সব মুসলমানের মেয়েদেরকে অবাধ মেলামেশায় যেতেই হবে উপায় নেই উপায় নেই তাহলে কতদিন আপনি টিকে রাখবেন কতদিন আপনি রাখবেন নিজেকে টিকে রাখা মুশকিল তাহলে অপরদের কথা কি চিন্তা করছে ধ্বংস দিনের দিক দিয়ে ধ্বংস আর দুনিয়ার দিক থেকে জন্য ধ্বংস হয়েছে কতদিন এই জীবন আমাদের এক ভাই বললেন যে এক লোক গেছে তার দুটো মেয়ে নিয়ে সাবালিকা হয়েছে স্বামীর মাত্র দুটি মেয়ে নেই দুইটি সাবালিকা হওয়ার পরে দুই ইংরেজের সাথে ভেঙে গেছে এখন দুইজনে হাটের রুবি। তাহলে বাবা এত টাকা পয়সা নিয়ে লাভটা কি তোমার দুটো মেয়ে ছিল যাদের জন্য টাকা পয়সা ইনকাম করলে তারাই ভেঙে গেলো খ্রিস্টানের সাথে তারা খ্রিস্টান মানে গেল তারা আর এখন তোমরা হাটের রুগী কখন মরে যাবে যার ধন সম্পদ আছে তারা লুটে নেবে লোকের নেবে দেখবে যে তোমাদের লাশ পড়ে আর কি এছাড়া আর কি হবে তাহলে দিন ধ্বংস দুনিয়া ধ্বংস এই হচ্ছে আরবে কত ছিল সৌদি আরবে মোড়া করতাম মাঝে মাঝে সৌদি আরবা হজ করতাম সৌদি আরবে কত ইসলামিক আচার আচরণের থাকতাম আমার স্ত্রী একবারে নেকাব দিয়ে একবার ঢেকে থাকতো আর সেই স্ত্রীকে খ্রিস্টানের সাথে মুসাফ হাতে হাত মিলাতে হচ্ছে এগুলো আর চিন্তা প্রস্তুত নেই আল্লা পোষণ করে বলছে তোমাদের গরিব দারিদ্রতা বলে আমি ভয় করি না তোমরা না খেয়ে মরে যাবে না আল্লাহ আহার দেবে চিন্তা করবেন না যে এই আইন হচ্ছে তো এই চলে যেতে হবে দেশে গিয়ে দেশে খাচ্ছে লোকেরা না খেয়ে মরে যাচ্ছে আল্লাহ রব্লা যে অবস্থায় থাকবে পরিতৃপ্তি থাকতে হবে মনে মনের পরিতৃপ্তি মানে যা কিছু ডাল ভাত পাচ্ছে লবন ভাত আলহামদুলিল্লাহ প্রাচুর্যতাও শান্তি দেবে না ধন সম্পদ খাওয়া দাওয়া প্রাচুর যত শান্তি দিতে পারবেনা মানুষ দ্বিতীয় হাদিস ওক আহমের আর না রসুল আল্লাহ খারা যে আহমান রাসুল্লাহাম একদিন বের হলেন মানে বাড়ি থেকে বের হলেন আলা আহলে ওহদ সাহু আলাল আল তারপর ওহদের যে শহীদ ছিলেন কতজন করে আলা আহলে ওহদ ওহদের অধিবাসীদের জন্য অর্থাৎ ওহদের শহীদানের ওপর সলাত আল আল মাইয়ত মাইয়তের ওপর যেমন জানাজান নামাজ পড়েন তেমনি নামাজ পড়লেন জানাজার মতোই হাদিস তারা বোঝা গেল যে কবরকে সামনে করেও द्वित हिजड़ी तेजरि बदलि तृत्य हिजड़ीते मक्का विजय बचर घटना पांच दिन आठ পাঁচ বছর পরে পাঁচ বছর পরে ওহদের শহীদদের ওপর নবিস জানাজা করেছেন শহীদানের খবরকে সামনে দেখি আর নবিস্লাম ওই খাদেমা বা সে রাত্রে মারা গেছিল অন্ধকারে সাহাবারা মাটি দিয়ে দিচ্ছেন খবর দেন সকালে উঠে খোঁজ করলেন পেলেন না তখন কি সে কোথায় সে তো মারা গেছে আর আমরা ভাবলাম আপনাকে আর ঘুম থেকে জাগাবো আমরা নিজেরা জানাজা করে তাকে দাপন করে কি বললেন অসন্তুষ্ট কাজ কেন করলে আমি বলে দাও কোথায় তারপর খবর দিয়েছ দেখি তারপর সাহাবারা কয়েকজন সাথে যার কারণে আস্তে আস্তে দেখেন জানাজা হয়ে গেছে জানাজা পড়ে লোকজন চলে গেছে পৌঁছিলেন আমাদের দেশের লোকেরা আর কবরস্থানে যায় না জানাজা হয়ে গেছে আর কি ওদের বাড়িতে গিয়ে একটু হয়তো সন্তান দিলো দেখা করলো চলে গেলো জানাজা পড়লো না হয়তো যদি শুন্যত খেলাম উচিত ছিল আপনি কবর স্থানে জানান যাওয়ার পরে কবরটা সামনে পড়েন মেম্বারে ফিরি আসলেন সকাল এমনি ফারাতকুম এর দ্বারা আরো জানতে পারলাম কবরের জিয়ারত করা মাঝে মাঝে কবরের জিয়ারত করা সন্নাথ করেছেন কবরের জিয়ারত করা উচিত সকালে এমনি ফারাত বলেন আমি তোমাদের আগেই পৌঁছবো কউসারের কাছে থাকবো ফারাত হকুম আলাল হাউজে জিগে আমি হাউজে কৌথারের কাছে তোমাদের আগেই পৌঁছে থাকবো ওয়ানা শাহিদুন আলি কুম এবং আমি তোমাদের ওপর সাক্ষীদাতা হব সেদিন সাক্ষী দেবো যে তোমরা हाउज ए कौसार्बे क्यामतर मठे आल्ला तरीके रेखे क्या আর কে আমাদের মাঠে আল্লাহ রব্লুল আলম শেষ করবেন সেটা কোথায় আছে আল্লাহ ভালো জানে কিন্তু নবী সালাম সেই দৃশ্য দেখতে পেলেন আল্লাহর আমি আমার হাউজকে ভবিষ্যৎবাণী আমাকে জমিনের যে খাজাইন খাজানা বলা হয় যেগুলি লুকায়িত সম্পদ হ্যাঁ ঘন সম্পদ জমিনের লুকাইতো ভূগর্ভে যে ধন সম্পদ রয়েছে তার চাবি দেওয়া হয়েছে আমার হাতে আমাকে চাবি দেওয়া হয়েছে জমিনের ধন সম্পদের জমিনের ধন সম্পদের চাবি দিয়ে দেওয়া হয়েছে এর অর্থ কি অর্থাৎ আমার অন্যতেরা অচিরেই খুব শীঘ্রই ধন সম্পদের চাবি নিজের হাতে নেবে সেই যুগে ধন সম্পদ সবচেয়ে বেশি ছিল দুইটি দেশে একটি হচ্ছে পারস্য সাম্রাজ্য আর হচ্ছে রোম সাম্রাজ্য রোম সাম্রাজ্যে বিজয় লাভ করবে মুসলিমরা সেখানকার সেখানে ইসলাম পৌঁছিল বিজয়ের কাছে রাজি আল্লাহ যুগে পৌঁছিলেন তাহলে এগুলি হচ্ছে মাফাতি হাজাইন আর জমিনের খাজানার চাবি আমাকে দেওয়া হয়েছে বড় শক্তি ছিল এবং তাদের কাছে প্রচুর ধন সম্পদ আল্লাহ তারপরে এত সচ্ছল মুসলমানরা হয়ে গেছিলেন অনেকে পা দিয়ে একটু নড়িয়ে দেখত যে কি ব্যাপার পাগলটা কি করতে দেখিত এরকম যারা চেনে না হয়তো পাগল মনে করতো বলে দি জানুন আমি অথচ পাগল হইতাম না সে আবহাওয়ারা যখন এত সচ্ছলতা আসলো মাঝে মাঝে অনেক রকমের খাবার শুরু করতে কাঁদতে কাঁদতে এত কাঁদতে শুরু করে দিতেন যে খানাপানি চড়িবি আর খেতে পারতেনা যাদের এরকম অভাব থেকে এক যে দুইবার খাবার জুটেনি কোনো ভাই এরকম থাকেন তো সত্যি এটা ফিল করবে দুইবার ডাল ভাত খাবার জুটেনি পেটপুরে পরে খেতে পাননি অনেক ভাইরা রয়েছেন যারা বয়স বয়স ছেলেকে যখন এত সুন্দর ফল ফ্রুট আর খাবারের অভাবি মাছ আর বস্তু আর কত রকম কি সামনে নিয়ে সৌদি আরবে যখন খেতে বসছেন তখন অনেক সময় যদি ইমানই সেই ইয়ে থাকে চেতনা থাকে অনেক সময় খেতে পারবেন না মানে খুশিতে কান্না সেই বিগত অবস্থাকে চিন্তা করি কান্না শুরু হয়ে যাবে আল্লাহ কেউ কোথায় ছিলাম কি ছিলাম আর আজকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন সুতরাং সুক্রিয়া দেখা উচিত সুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ যদি এত পার্থক্য না থাকে অবতো নিশ্চয়ই ছিল এমন সে পকেট খরচ ছিল না চায়ের দোকানে বসবেন এইরকম একটা বন্ধু এসেছে লজ্জাও লাগছে চা খাইতে হবে চা খাওয়ার পয়সা নেই চা খাওয়াবেন এরকম পয়সা ছিল না হয়তো কিন্তু এখন আল্লাহ দিনে পাটে খরচ করছেন চিন্তা করেন ছিল না পায়ে হেটে হেঁটে গেছে স্কুল কলেজে যারা পড়াশোনা করেছেন ভালো করেছেন কত দূর পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে স্কুল কলেজে গিয়েছেন কোন ব্যবস্থা ছিল না ভালো ছিল না এগুলো তো মনে আছে আপনাদের বয়সে যারা আছে বলেছেন বর্ণনাকারী সন্দেহ শব্দ সম্পর্কে আর আমি আল্লাহর কোসম করে বলছি মা আহাফ আমার ভয় নেই যে তোমরা আমার পরে সিরিক করবে এটি সাহবাইকে আমাদের একটু আমাকে এই ভয় লাগে না যে তোমরা কি করবে সিরিক করতে লাগবে আবার পুতুল পূজা প্রতিমা পূজা করতে লাগবে আল্লাহ অন্যের পূজা করতেলে এই ভয় নেই তোমরা তহিদের উপর থাকবে আর মুক্তি পাবে কিন্তু একটি ভয় আছে সাহাবাই কেরাম সম্পর্কে একটু আশঙ্কা করেছিলেন আহাফা আলেকা আমার আশঙ্কা হচ্ছে যখন ধন সম্পদের ঝাঁপিয়ে পড়বে এই ঝাঁপানোর কারণে ছিল এই যে কিছু লোকেরা জুলুম অত্যাচার করা শুরু করলো ধরেনের যুগে যে জুলুমগুলি হলো ধরেন এই যে জবরদস্তি করে মানুষের কাছ থেকে শপথ নেওয়ার না আমার বায়াত নিতে হবে এগুলি কি আর আলী রাজিয়া খানা যতদিন ছিলেন তদিন মাহিয়া রাজিয়া নেতৃত্বে দাবি করেননি এটা যেন আমরা না মনে করি বা ভ্রান্ত কোনো কথা না পড়ে যতদিন আলী রাজিয়া বেঁচে ছিলেন ততদিন তিনি এই দাবি করেনি যে আমি হকদার মা বরং তার অন্য দাবি ছিল দাবি ছিল যে আমার চাষা তোমার করা হলো আর সেই লোকগুলি করছে এই লোকগুলি কারণ তার চাইতে বড় যুক্তি ছিল যে দেখো আমার হাত মজবুত করো তিনি হাত আমার দুর্বল আছে তারা আমি যাবো কি করে ধরব এই লোকগুলিকে এই লোকগুলি তো আমার অপদস্থ করে দিচ্ছে এই দুষ্টুরা এই অবস্থা ছিল তখন যাই পরবর্তীকালে যে আর তারপরে ধনের লোভে যা কিছু হয় নাই আর ধীরে ধীরে আরও বাড়ছে আর মানুষের আজকাল দুনিয়ার চিতনা ফাঁসাদ নেতৃত্বের জন্য নয় ধন সম্পদের জন্য আর না হয় নারীর জন্য তিনটি হতে ঝগড় মূল ঝগড়া চিতনা ফাঁসাদ খুন যে কোনো খুন মারার তার পিছনে দেখবেন তিনটি ছাড়া চতুর্থ কারণ পাবেন না নেতৃত্বের জন্য একদল আরেক দলটি মারছে আর না হলে টাকা পয়সা নিয়ে ঝগড়া ঠিক আছে আর না হলে নারী সম্পদ চতুর্থ কোনো কারণ খুঁজে পাবেন রীতি হাবিব আমি সবচেয়ে যে জিনিসটির জন্য তোমাদের উপর ভয় করি বা তোমাদের ক্ষেত্রে ভয় করি যা আল্লাহ তোমাদের জন্য বের করবেন মিন বারাকাতিল আর জমিনের বরকুট জমিন থেকে যেসব বরকত বেরোবে ধন সম্পদ থেকে যেগুলি তোমাদের কাছে এসে লুটিয়ে পড়বে ধন সম্পদ যখন ইসলামিক ফস ইসলামিক বিজয়গুলি হলো আর বিভিন্ন দেশ থেকে যখন আসতে শুরু হলো ধন সম্পদ তো এই বারাকাতুল আর জমিনের যে বরকত তোমাদের কাছে আসতে শুরু হবে এই ক্ষেত্রে আমি খুব আশঙ্কা করি তোমাদের জন্য খুব আশঙ্কা করি তোমাদের জন্য জিজ্ঞাসা করলামের বরফত থেকে আপনার উদ্দেশ্য কি আর সৌন্দর্য দুনিয়ার সৌন্দর্য কি ধন সম্পদ ধন সম্পদ খাদ্য ভোগের বস্তুগুলি এই ধন সম্পদের মধ্যে বাড়ি বাড়ি গাড়ি নারী এগুলি হচ্ছে জাহারাতুর দুনিয়া দুনিয়ার সৌন্দর্য আপনাকে দেখতে সুন্দর লাগে আপনার সুন্দর বাড়ি সুন্দর দেখতে সুন্দর লাগে সুন্দর গাড়ি এই জন্য প্রতি বছর তার মডেল চেঞ্জ করতে আসছে তারপরে বাড়ি চেঞ্জ করতে আসছে এত সুন্দর বাড়ি রয়েছে তারপরে ভাঙ চুলতে আবার নতুন করে তৈরি করছে এরকম আর ভালো লাগলো না এটা থাকলে এক বছর কার্পেট প্রতি চেঞ্জ তো জাহরাতুদিয়া বারাকাতুল আর হচ্ছে জাহরাতুদিয়া দুনিয়ার সৌন্দর্য একজন লোক বললেন এই ঠিক করে নেন কি মানে যখন হবে বা তখন ওরা নিয়ে আসা হবে তো খায়র মানে কল্যাণ বা মঙ্গল আর মানে অনিষ্ট বা অমঙ্গল তো কল্যাণ বা মঙ্গল কি অমঙ্গলকে নিয়ে আসতে পারে প্রশ্ন উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়ার সম্পদ টাকা পয়সা ধন দৌলত এটি হচ্ছে পার্থিব খায়। তাহলে ধন সম্পদের প্রাচুর্যতা হলে মানে কি কিছু আসবে খারাপ কিছু হবে আমাদের কাছে তখন ইমানি জাজবাস রকম এখন ধন সম্পাদনে যে মসজিদ তৈরি করি ধন সম্পাদনে যে আমরা ইসলামের কোন ধরনের খেদমত করি বেশি টাকা পয়সা হবে তখন মসজিদ মাদ্রাসা ইসলামিক প্রতিস্থান ইসলামিক লাইব্রেরি এইভার্সিটি করব। চিন্তা করেন যাদের মধ্যে ওই রকম ধার্মিকতা আছে আমাদের কাছে আমরা মেডিকেল শিখাবো কিন্তু আলাদা করে তাহাই উদ্দেশ্য হয়েছে হালিয়াত কল্যাণ কি অকল্যাণকে নিয়ে আসতে পারে কল্যাণ হবে কল্যাণ আসবে তার দ্বারা টাকা পয়সা তারা ভালো দিনের হবে কি আসবে मानई हजार बेतन से सीडी बिक्री अल्लाह रियल आश्चर्य ইমান থেকে মাহরম অর্জিত থাকে তাকুয়া থেকে মাহরম থাকে তাহলে ওলা এমলাও যাওয়া ফাইবেন আদামিল্লাহ ফোর মাটি ছাড়া কবরে যাওয়া ছাড়া পেট ভরবে নাহলে বিশ হাজার টাকা কত চিন্তা করেন তো পঁয়ত্রিশ টাকা মাসে পঁয়ত্রিশ হাজার টাকা বড় বড় অফিসার হাসিল করতে পারেন আপনি আছে যে মঙ্গল কি অমঙ্গলকে নিয়ে আসতে পারে অর্থাৎ ধন সম্পদ আমরা পাবো তো মঙ্গল থেকে মঙ্গল আসবে দিনের আরো ক্ষেতপট বাড়বে অমঙ্গল আবার কি আসবে এমন তো বুঝতে পারছি না তামাতাম নবী সাহাশ্লাম এই প্রশ্নের উত্তরে কি হলেন চুপ থাকলে নীরব হয়ে গেলেন তার মানে এর জবাব নাম জানতেন না ওহির অপেক্ষা করলেন হাত তাহলে ওহি অবতীর্ণ হচ্ছে তো মা আলায় হঠাৎ করে দেখছি নবিস্লাম তার কপাল জমিন মানে কপাল কপাল এর ঘাম মুসছেন ঘাম কখন মুসতেন নিস্লাম ওহি আসলে ওই আসলে ঘেমে পড়তে এত কষ্ট হতো ওই আসার সময় ঘেমে পড়তেন তো ঘাম মসতেন আর তোহু হিমি সদি দিল অত্যন্ত শীতের দিনে ঠান্ডার দিনেও দেখেছি ঘেমে পড়ছে শীতের দিনে ওহির যে চাপ ওহির যে ওজন এত ওই ছয় নবীশেষণ ঘেমে পড়তেন শীতকালে নবীলের উপর ওহী নাজল হল ফাঁকালা জিজ্ঞেস করলেন যে প্রশ্নকারী কোথায় জিজ্ঞাসা করারী কোথায় তালা আনা এতক্ষণ প্রশ্নকারীকে আমরা একটু খারাপ মনে দেখছিলাম খারাপ নজর দেখছিলাম যে এমন প্রশ্ন করল এই লোকে যে নীরব হয়ে গেল হয়তো নবী শুষ্ট হয়ে গেলেন কেন অনেক সময় প্রশ্ন করা হ্যাঁ প্রশ্নকে যদি ইগনোর করা উত্তর না দেওয়া হয়তো মানুষ কি ভাববে যে প্রশ্নটা পছন্দ করা হলো না হয়তো অপছন্দ তো শাহাবারা শাহাবারা ওইটাই ভাবেছিলেন। কিন্তু যখন আইনা সাহেব একটু পরে ওই নাজল হয়ে গেল আর প্রশ্নকারী কোথায় তাহলে তো ঠিকই হয়েছে ওই নাজল হয়েছে তার মানে প্রশ্ন ঠিকই আছে আর কারণে নাবল থাকেননি বরং প্রশ্নের উত্তরটা আল্লাহর পক্ষ থেকে জানার জন্য নীরব থেকেছেন আবুল সাহেব বলছেন লাকা হামেদ নাহ সেই লোকটির প্রশংসা করা শুরু করলাম হিনা তালা আলী জালিক যখন সেই ব্যক্তিকে এটা স্পষ্ট হয়ে উঠলো মানে ওই হওয়াটা স্পষ্ট হয়ে উঠলো তালা মানে স্পষ্ট হয়ে ওঠা लायतिल मंगल मंगल के धन सम्पे व्यवहार जो सत्ता कल्याण कल्याण के बीच और धन सम्पे व्यवहार जो असत व्यवहार है मान उपार्जन क्षेत्र खराब हो जाए अथवा व्यय कर উদাহরণটি কত সুন্দর দেখুন চাষিরা এই উদাহরণটি বুঝতে পারবে যারা গরু ছাগল পুষে তারা এই উদাহরণটি বেশি বুঝতে পারবে দেখা এই যে ধন সম্পদ আছে অত্যন্ত সুবুজ আর হলুয়া সুবিষ্ট অত্যন্ত সাবেক মজা লাগে টাকা পয়সা পকেট আছে কত মজা হ্যাঁ অবরটন আরো কত মজা ইন্না কুল্লা মা হাবাতান রবি হাবাতিম্ম उदाहरण दी देखो रवि बला बसंत बसंत घास जन्म है से घास सगुज घास हल्का हल्का सीट पड़े घास घास सूंदर कई घास सब समय लाभदायकता है कखो क्षति जानवर पशु कखो कखो क्षति कर कई रकम नई रकम बल रबी रबी मान बसंत बसंत घास जन्म त्रिन जन्माय हाबात घास हत्या पशु के हाब मे हाबात बोला रोग पेट फूला रोग देखे जानवर जी बेसि खे बकरी बेसि खे नए अथवा गरु के बीच खे तेट फुले जाए पेट, पेट फापधार पर पेट फुले जा मारा जाए ম্যাক্সিমাম মারা যায় এরকম ফুলে একতুল হাবাতান মানে পেট ফুলে তাকে পেট ফুলে হত্যা করে তাকে বা পেট ফুলে এই পশু মারা যায় অথবা মারা না গেলে মরার কাছাকাছি পৌঁছে যায় ইয়লিম্ম মানে মরণের কাছে পৌঁছে যায় দুটি কথা বললেন তাহলে উদাহরণ মনে রাখবেন যে বসন্তকালে যে ঘাস জন্মায় সে ঘাস ছাগলে খেলো অথবা গরুতে খেলো উঁটে খেলো খাওয়ার পরে হয়তো পেট ফুলে সেই দিনই মারা গেলো খুব বেশি কারণ খেতে খুব সুন্দর হয়ে থাকে তো সবুজ হয়ে থাকে খুব বেশি পরিমাণে খেয়ে নেই তখন অমুখ থাকে না ওই গরুর বা অটু বা খাসি বকরি হোস থাকে না খুব বেশি করে খেয়ে নিল আমরা দেখেছি কোরবানির খাসি গম খেয়ে নিয়ে বা বুট বেশি খেয়ে নিয়ে হয়তো পেয়ে গেছো এইরকম খোলা আর রাত্রে খেয়ে ফেলে দেখতে পাইনি কত যে খেয়ে যা তারপরে খাসি মারা গেল এরকম অনেক দেখেছি কোরবানি খাসি যেহেতু আমরা বাড়িতে দেখেছি এরকম এই বেঁধে রাখতে হয় খাসি অথবা যদি খোলাও রাখেন তাহলে সামনে কোনো খাদ্য পানি রাখবেন না গম রাখবেন না জব রাখবেন না আপনি রাখবেন না বিশেষ করে বোট রাখলে তো খেতে অল্প কিছু রাখতে হবে কিন্তু মরে যাবে ঘাস দেখতে তো ভালো আর এই জন্য হঠাৎ করে পাতলা পায়খানা পাতলা গোবর পাতলা এই পাতলা পায়খানা করতে শুরু করলো বকরি খাসিতে বা গরুতে আর হয়তো মরে গেল না হলে মরার কাছাকাছি এবার পৌঁছে দিতে ক্ষীণ হয়ে পড়লো ইল্লা আকেলাতাল খাদা তবে যদি সবুজ সবুজ ঘাস গুলি খায় এক সব সবুজ ঘাস খেলো খাওয়ার পরে কি করলো ওই পশু হাত ইমতাবদ ঘাসেরা তাহা যখন তার পেট ভরে গেছে খাসেরা বলা হয় কোখা কে কোখা বুঝছেন কি আপনার এ সাইড দুটো সাইড কোখা বলে খাঁসেরা বলে পেটের ওপরে দুই সাইড খেয়ে যখন শেষখানে কিন্তু এটা ভরে আসে পেট ভরে আসতে আসতে আসতে খুব বেশি যদি খান দেখুন এদিকে ভরে গেছে একবার তো ইমতাবদ খাসেরা তাহা পেট একবারে পুরো ভরে গেছে की करे गुरु छागलारे तला पायखाना करते थके बाल और पेशाब करते थके मान मलमूत्र निर्गत होते ही था खेत पेशा पेशा पायखाना बेरोजम करना जबर करती हजम कर हजम कर आदबे आए आज के जा सारा जबर कर लो पेशाब करलो पायखाना पेट खाली कर सकाल खा असुविधा नहीं आदाब पा खेल तो ठीक आ তাহলে খাই খাই কিনে আসবে কল্যাণ কল্যাণ কিনে আসবে সব সবুজ ঘাস পেয়েছে অসুবিধা নেই সবুজ ঘাস খান তারপর সবুজ ঘাস খাওয়ান মান আসা আর মনে রেখো যে এই ধন সম্পদ কে কেউ তার হক এর সাথে নেই নাইসঙ্গত উপায়ে যদি গ্রহণ করি আর হকু ফি হাক্টুরি দুটি কথা বলেছেন হক পথ থেকে নিল নাইসঙ্গত ভাবে নিল आर हु ताके रेखे दुटे नहीं माल माउना सर्वोत्तम सहाय करी सम्पद टीक सहाय करना बोर्खा कें शी कैसा नहीं तो बोर्खा क्या देते अनेक महिला बोर्खा पुरते बोर् पैसा नहीं बोर्खा कुर अभाव स्वभाव नष्ट अनेक समय আর যদি ধন সম্পদ অন্যায় ভাবে গ্রহণ করা হয় উপার্জন করা হয় কানা তাহলে সেই লোক কার মতো ওই ব্যক্তির মতো ইয়া কলো যে খাচ্ছে কিন্তু আলায়স বা परित्रृप्त हो खाई पेट भरे जाओ मन भर खाई, खाई, खाई, खाई।, लो? खाई, खाई, खाई, खाई, खाई। रोग लोकरतन पाएन पाए कुलूफिल्मे सी बिक्री कर सीढ़ी बिक्री कर गान कैसेट बिक्री कर खे तर शांति कल शांति उदाहरण टी बुजेन एखंड हदिश तो शेष हलो कदी उदाहरण बुझे গরু ছাগল যে খায় খেয়ে দিয়ে কোন কোনো গরু ছাগল সাথে সাথে আর কিছু গরু ছাগল আছে অবস্থা দুই রকম বললেন আর তৃতীয় বললেন যে এক রকমের গরু ছাগল আছে খেয়ে দেওয়া কি করলো সূর্য সামনে করে দাঁড়িয়ে গেল আর জাবর পাড়া শুরু করলো হজম করতে পারলো আর পায়খানার পেশাব হওয়া শুরু করলো নাই নাই নাই নাই পায়খানা পেশাব করে প্রথম শ্রেণী এই গরু সবুজ সবুজ ঘাস খুব বেশি করে খেয়ে না আর বেশি করে খেয়ে দিয়ে যাব বা পায়খানা হলো না পায়খানা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে তাহলে মারা গেল এটি উদাহরণ কার যেই লোকটি হারাম হালাল বাছাই নেই না কেন পয়সা আসা শুরু আর খরচ হচ্ছে ইত্যাদি ধ্বংস করে দিলে কেন এর ধন সম্পত্তি করলে কেন ওই যে গরু ছাগল ধ্বংস হয়ে যাবো সাথে সাথে পেট ফুলে মতো দুই নম্বরে মরে তো গেল না জানোয়ার পশুটি কিন্তু মরমর অবস্থা এটি কারু কার উদাহরণ করল ইনকাম করার কিছু হয়তো ত্রুটি আছে তার অল্প ত্রুটি আছে এই ক্ষেত্রে বড় ধনে ত্রুটি সব হারামুচ্ছ নয় বরং হয়তো কিছু দুর্বলতা এই ক্ষেত্রে আছে অথবা যেটা বলেন সেটাও হতে পারে যে ইনকাম করেছে হয়তো হারাল পথে কিন্তু সেসব টাকা পয়সা দিয়ে পাপ হয়ে যাচ্ছে বা জীবনে ধন সম্পদ হওয়ার কারণে ধন সম্পদ হওয়ার কারণে পাপ করছে কিন্তু নামাজ এনামাজ ত্যাগকারী নাই আগের লোকটি কি যে যখনই ধন সম্পদ হলো নামাজ ছেড়ে দিল নামাজই ছেড়ে দিলো জামাত তো ছাড় কিছুদিন জামাত ছাড়ল তারপর নামাজই ছাড়লো তারপর রোজাও ছেড়ে দিলো রোজা আবার কে রাখে বক্তব্য করতে রোজা যে খেতে পায় সে রোজা রাখবে আমি কোন রোজা রাখবো ধ্বংস ঠিক না প্রথম লোকটি দ্বিতীয় লোকটি সেই লোকটি নামাজ তো নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে জামাত আসে না পয়সা বেশি হয়েছে আর ফজরে জাগতে পারে না এত খেয়ে দেুমায় রাত বারটা পর্যন্ত বন্ধু বান্ধব নিয়ে পার্টি করে একটা পর্যন্ত পার্টি করে ফজরে উঠবে কি করে ফজরে আসে না নামাজ পড়ে আজকাল ম্যাক্সিমাম লোক মুসলিম সমাজের কি হজরে পাওয়া যায় না আর বেশি পয়সাওয়ালাদের বেশি গরিবরা কে ঠিকই পারে গরিবদের তো আর বেশি ঝামেলা নেই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলো তাড়াতাড়ি উঠে গেল ফজরে উঠতে হবে সকালে জমিতে যেতে হবে ফজরটা পড়বে কিন্তু শহরে দেখেন শহরের লোক ম্যাক্সিমাম ফজর না পড়ে গ্রামের লোক যারা নামাজি নামাজ পড়ে আর শহরে যারা নামাজি তারাও ফজর জামাতে পড়ে না চোখে দেখে আসলাম শহরে থেকেও দেখি আসলাম কারণ আমরা গ্রামের জীবনে বসবাস করেছি আর থাকিও গিয়ে শহরে গিয়ে থাকি শহরের লক্ষ্য যে লক্ষ্য নি কিন্তু জামাত ছাড়া শুরু করলাম যাই হয়তো নামাজ পড়তে গেল ব্যস্ত থাকতে একামত হয়ে গেল গেল গিয়ে একের পেলো হয়তো নামাজের লেজটা পেলো প্রায় গিয়ে নামাজ দু রেখা তিন আর নামাজ পায় বা জামাত পেলো না দ্বিতীয় জামাত প্রায় ওই দ্বিতীয় দেখা যায় এরকম লোক আছে না তো এই লোকটি কেমন ওই যে ওই জানোয়ার যে খেলো খেয়ে দে মরমর অবস্থা মুক্তিও যদি পাই তো অনেক মুক্তি পাবে কি করে এখন যাবেন খেতে হবে না কালকে সকালে খেতে হবে না দুপুরে খেতে হবে খেতে তো হবে কিন্তু খেয়ে দে হজম করতে অর্থাৎ হালাল উপায়ে আপনি উপার্জন করুন হালাল ক্ষেত্রে ব্যয় করুন তাহলে আপনার উদাহরণ কেমন ওই পশুর মতো যেই পশু খায় থেকে সবুজ সবুজ সুন্দর সুন্দর ঘাস খায় কিন্তু ঘাস খেয়ে জাবর করে জাবর করার পরে হজম করে যেতে হজম করে মল মূত্রের মাধ্যমে সে বের দিতে পারলাম আর ডেলি ডেলি গিয়ে চলে আসছে মাঠ থেকে কোনো অসুবিধা নেই কত সুন্দর